আবু হুরাইরা হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইস্লাম যখন শেষ রাকাত হতে মাথা উঠালেন তখন বললেন হেয়াল্লাহ আয়াস ইবনু আবু রাবিয়াহকে মুক্তি দাও হেয়াল আল্লাহ সালামাহ ইবনু হিসামকে মুক্তি দাও হে আল্লাহ ওয়ালিদ ইবনু ওয়ালিদকে রক্ষা করো হেয় আল্লাহ দুর্বল মুমিনদেরকে মুক্তি করো হেয়াল্লাহ মুজার গোত্রের উপর তোমার শাস্তি কঠোর করে দাও হেয় আল্লাহ ইউসুফ আলাহিসাল্লামের সময়ের দুর্ভিক্ষের বছরগুলোর মতো এদের উপরে ও কয়েক বছর দুর্ভিক্ষ দাও নাবি সাল্লা সাল্লাম আরও বললেন গিফার গোত্র আল্লাহ তাদেরকে ক্ষমা করো আর আসলাম গোত্র আল্লাহ তাদেরকে নিরাপদে রাখো ইবনু আবু জিনাদ রহমাতুল্লা আলহি তার পিতা হতে বলেন এ সমস্ত দুয়া ফজরের সালাতে ছিল